বাংলা মানবতা সমাধান যে যেখান থেকেই পিস টিভি বাংলার এই আয়োজনে শরিক হয়েছেন সব ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি আল কোরআন সম্পর্কে আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করি কোরআন তো এসেছে মানুষের পরিবর্তন করার জন্য বিগত আমাদের আলোচনা ছিল কোরআনের চ্যালেঞ্জ সম্পর্কে কিন্তু কোরআনের চ্যালেঞ্জের আলোচনা কি দুই চার মিনিটে শেষ করা যায় এটা অনেক অনেক বড় আলোচনা আমরা আলোচনা বলেছি যে কোরআন যে শিল্পকলা এবং সাহিত্য আর্ট এবং লিটারেচারের সর্বোচ্ছে এত সুন্দর লিটারেচার এত সুন্দর আদাব এত সুন্দর সাহিত্য পৃথিবীতে আর কখনো তৈরি হবে না কখনো হয়নি দিস ইজ ইউনিক ইজ টোটালি ডিফারেন্ট দেন এনি আদার থিং হোয়াট এভার ইন নেই যে কথা আপনি বলুন না কেন এটা হতে পারে কোন কবিতার বই হতে পারে কোন গদ্যের বই হতে পারে কোনো পদ্মের বই কিন্তু কোরআন ইজ টোটালি ডিফারেন্ট এটা গদ্যও না এটা না এটা স্টাইল এই পক্ষ থেকে আর সেজন্য দশটি সুরা তাও পারল না এরপর বলা হলো একটি সুরা অনলি ওয়ান তাও কেউ পারলো না এমনকি একটা আয়া কারো পক্ষে তৈরি করা সম্ভব না ইট ইম্পসিবল নো ওয়ান উইল বি এবল টু ডু ইট এই চ্যালেঞ্জ আল্লাহ সফাত আলা যেমনভাবে লিচ্চেচারের দিক থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে অনুরূপভাবে বৈজ্ঞানিক যে সমস্ত তথ্য এখানে আছে সে সম্পর্কেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জ যে যখনই গ্রহণ করেছে কেউ কখনো সফল কাম হতে পারে নাই আমি আপনাদের খেদমতে দুই একটা চ্যালেঞ্জের কথা বলি কোরআন শরীফের মধ্যে সুরা হাজের শেষে গিয়ে আল্লাহ তালা একটা এক্সাম্পল দিয়েছেন একজামপুলের মধ্যে একটা চেলেঞ জ আছে ইহা নাস। ওমন খাইন হ মানুষরা দূরি একটা এক্জাম্পুল তোমাদের জন্য দে আহসেফা স্থম ওউলা খুব খেয়াল করেশনা। ইননাল্লাদি নেতাা ধরনা মন্দু নীল্লাহিলাই আখল কদু বাবা অলাবেশতামা ওলা ওই আসলো বহু মধ্য বাবু সাহি আল্লা এ তোমরা যাদেরকে ডাক যাদের কাছে সাহায্য চাও তারা তারা মানুষ সৃষ্টি করা তো দূরের কথা তোমাদেরকে সৃষ্টি করা তো দূরের কথা কি তারা একটা মাসি পর্যন্ত না একটা না যদি সবাই মিলে সঙ্গে চেষ্টা করে একটা ফ্লাই আমরা মাসিকে সবাই চিনি পারবে না মাসি সৃষ্টি করা মাসি বানানো তো দূরের কথা এমনকি মাসি যদি তাদের খাবারের থেকে একটু খাবারের টুকরা চিন্তাই করে নিয়ে যায় তাহলে নিয়ে গেল ওইটাকেও সে রেস্কিউ করতে পারবে না আল্লাহ তলেব মাতলুব এবং মাতলুব যে ডাকে এবং যাকে ডাকা হয় দুইজনে দুর্বল মাসিও দুর্বল সুবাহ Everybody is very weak. Aak matro, inna allaha qabiyun aziz. Aak matro, Allah olen shukti shale. Aak matro, scientist there, bolo goza, kotha, thik. Allah bolo se je, maasi jadi kono kiso suri kore na itali. Udhar korte, let's take the challenge. They took the challenge. Bhagan ikra, govishuna shuru korlo. Je hain, maasi amra banai te parbonai, kotha, thik. Bhagan ikra, tu boho kiso banai se, robot banai se, thik nae kotha. Robot, manoshere matron haate, chale, kotha bale, emotionally utara react kore. কিন্তু এটা তো পুরো মানুষ না এখন আপনি একজন মানুষ সুবহান আল্লাহ আপনি একজনের বায়োলজিক্যাল ফাদার হইতে পারেন বাচ্চা হতে পারে আপনি বাবা হতে পারেন মহিলা হলে আপনি মা হইতে পারেন কিন্তু রোবট কি মা বাবা হইতে পারবে ইম্পসিবল পারবে না এটা সম্ভব না তার পক্ষে ওকে আরও বহু কিছু মানুষ বানালো কিন্তু এভরিথিং মেশিনারিজ নেচারাল কোনো কিছু মানুষের পক্ষে বানানো সম্ভব হয় নাই তো বৈজ্ঞানিকরা চ্যালেঞ্জ গ্রহণ করলো চ্যালেঞ্জ গ্রহণ করে তারা গবেষণা শুরু করলো যে কেন পারবো না মাসি যদি আমাদের খাবার চুরি করে নিয়ে যায় তাহলে আমরা মাসির অপারেশন করে ফেলবো পেট মনে করেন গরুতে ঘাস খায় গরুতে ঘাস খাওয়ার পরে ঘাসগুলো প্রথমে সে মানে নিতে থাকে গরু ঘাস নিল নিল নিল এরপরে ঘাসগুলোকে কেসে আপনার স্টোর রুমে রাখে প্রথমে এক জায়গায় প্রিজার্ভ করে এরপরে যখন সে রেস্টে থাকে তখন এটা জাবর কাটে ওগুলো আবার বের করে আবার চিবা চিবা চিবা চিবাই নিয়ে তার স্টোমাকে এসে দেয় এটা আল্লা তাল ফয়সালা তাহলে এখন গরুতে মনে করেন ঘাস খেয়েছে তো গরুতে ঘাস খেলে গরুর পেট যদি আমরা অপারেশন করি ঘাস খাওয়ার পরে তাহলে আমরা ঘাস বের করতে পারবো আমরা যে কুরবানির দিন যখন আমরা গরুকে জবাই করি তখন কি দেখা যায় আমরা দেখা যাচ্ছে যে গরুর পেটের মধ্যে ঘাস আছে গোবর আছে সবই আমরা পাই আবার হাঁস বা মুরগিতে যখন ধান খায়। আমরা যখন মুরগি জবাই করি হাঁস জবাই করে খাই তখন আমরা তার পাকস্থলির মধ্যে আপনার গিলার মধ্যে দেখা যাচ্ছে যে ধান আছে ধান কিছু হজম হয়েছে কিছু এখন হজম হয় নাই। এই অবস্থায় আমরা পাই তো বৈজ্ঞানিকরা চিন্তা করলো গরুর পেটের মধ্যে যদি জবাই করলে ঘাস পাওয়া যায় হাঁসের পেটের মধ্যে মুরগির পেটের মধ্যে যদি তার পাকস্থলিতে স্টোমাকে যা খায় তা পাওয়া যায় মানুষ ভাত খেলো এখন যদি কোনো মানুষের পেট অপারেশন করা হয় তাহলে তার ওখানে ভাত পাওয়া যাবে অথবা ভাত হজম হইতেছে এনজাইম হচ্ছে এরকম কিছু পাওয়া যাবে এ সমস্ত এক্সপিরিয়েন্সগুলোকে তারা সাথে নিয়ে কোরআনের এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করলো যে দেখি কেন আল্লাহ এ কথা বলল যে যদি কোনো মাসি আমাদের থেকে কোনো খাবার চুরি করে জোর করে নিয়ে যায় তাহলে এটাকে আমরা কেন উদ্ধার করতে পারবো না শুরু হলো রিসার্চ গবেষণা করে করে বৈজ্ঞানিকরা যেখানে গিয়ে পছলো তারা বলল আল্লাহ আকবার কবির আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট সুভান আল্লাহ তারা যেটা ডিসকভার করলো যেটা আবিষ্কার করলো তা সামারি হলো এরকম যে বৈজ্ঞানিকরা বলল যে এটা ভেরি জটিল বিষয় কারণ আল্লাহ সুবাহ অন্য অন্য প্রাণী কুলকে যেমন ভাবে পাকস্থলী দিয়েছেন ফ্লাইকে মাসিকে আল্লাহ এরকম পাকস্থলি দেন নাই ফ্লাই হাজ নো স্টোমাক ইনসাইড ইটস বডি মাসির চারদিকে গাদা গাদা চোখ বসানো আছে আপনি যেদিক দিয়ে তাকে মারতে যাবেন সে কিন্তু আপনাকে দেখতে পাবে এই জন্য মাসি যখন কোনো খাবারের উপরে বসে মারা কিন্তু ডিফিকাল্ট আম কাঁঠাল হইলে একটু मारा सहज है कारण ते ख लोभ था बेसि सेज कल्लाम एक सृष्टि अल्लाह अकबर आल्ला मानुषर जमन स्टम ग जमन स्टोम दिए छागलर जेमन पाकस्थली दिए हाँ अथवा मुरगर जमन पाकस्थली दिए आल्ला सुभनता आला मासि के ठीक से भावे मासन क्षेत्र वैज्ञानिक गवेषणार रिजल्ट हल य रकम जो अल्लाह सुबहन मासि के रकम स्टोम दें ना क्योंकि मासि खाएंगी है मासि जो को खबर ऊपरे गारे रसटा के तुले नए खबर जे से नए खबर क्यों तरह स्टोम मध्य गोसेना कारण तरह तथा कथित स्टोम नाई की हौई? বরং মাসি যখন কোনো খাবারের উপরে বসে তখন মাসির শরীর থেকে এক ধরনের লুব্রিকেন্ট এক ধরনের রস জাতীয় পদার্থ বের হয়ে আসে পদার্থ বের হয়ে আসলে ওটা এত শক্তিশালী যে ওই রস বের হওয়ার কারণে খাবারটা মাসির শরীরের বাহিরে এটা এনজাইম হয়ে যায় ডাইজেস্ট হয়ে যায় ডাইজেস্ট হওয়ার পরে মাসির শরীরের মধ্যে শুধু এনার্জি যেটা এনার্জিটা গিয়েই প্রবেশ করে আমরা মানুষরা যখন খায়, আমাদের খাওয়ার পরে কি হয় আমার খাওয়া দাওয়াটা পাকস্থলিতে যায় পাকস্থলীর মধ্যে পিত্ত রস সেখানে আছে। এটা দিয়ে এটা ডাইজেস্ট হয় এনজাইম হয় এনজাইম হওয়ার পরে এটা দিয়ে রক্ত তৈরি হয় রক্ত তৈরি হলে আমাদের ব্লাড সার্কুলেশনের মাধ্যমে হেড টু আপনার একেবারে আপনার ফিট পর্যন্ত এটা আপনার ব্লাড সার্কুলেশন চলতে থাকে এই ব্লাডের মধ্যে দিয়ে এরপরে ব্লাডের উপর আমাদের এনার্জি হয় আমরা তখন কাজ করতে পারি আমরা হাত নাড়াতে পারি আমরা চোখ দিয়ে দেখতে পারি আমরা হাঁটাচলা করতে পারি আবার যখন আমাদের খেদালাকে আবার খাইতে হয় অ্যাগেন অ্যান্ড অ্যাগেন উই হ্যাভ টু ইট অ্যান্ড ইট এটা হলো আমাদের ওয়ে কিন্তু মাসির ওয়েটা একটু ডিফারেন্ট মাসির শরীরের মধ্যে শুধুমাত্র এনার্জিটা শক্তিটা পোষায় আর এর আগের যে প্রসেসটা আল্লাহ তালা এই প্রসেসটা বাহিরেই করে দেন তাহলে এখন যদি মাসি আপনার থেকে কোন খাবার চুরি করে নেয় তাহলে খাবারটা তো তার শরীরের বাহিরেই এটা এনজাইম হয়ে গেল ডাইজেস্ট হয়ে গেল তাহলে আপনি যদি মাসিকে অপারেশন করেন আপনার মিষ্টির টুকরা খাওয়ার পরে তাহলে মাসির শরীরের মধ্যে আপনি এটা পাবেন না আর এটা যদি না পান আপনি তাহলে আপনি এনার্জিকে তো আপনি রেস্কিউ করতে পারবেন না এজন্য আল্লাহ সুহানা হোলা বললেন এ কথা যদি মাসি তাদের থেকে কোনো খাবারের টুকরা পর্যন্ত চুরি করে নিয়ে যায় তাহলে সেটাকেও তারা উদ্ধার করতে পারবে না সুবাহান আল্লাহ তখন বৈজ্ঞানিকরা বলো সারেন্ডার উই ক্যান নট ডু দ্যাট রিয়েলি আল্লাহ সেদ দ্য ট্রুথ we will not be able to rescue any part of the food that a fly is stealing or eating from our sweet or any kind of food. We will not be able to rescue that because Allah subhanahu wa ta'ala did not give this kind of stomach as Allah has given the other creation. Allah unnunnu srishti je bhabbe pakusthali deyachin masih ke Allah dinnai. Allah rakta srishti masih subhanallah. এই যে কথা বললাম ওই যে রস তার শরীর থেকে বের হয় এজন্যই তো ওই মাসির আপনার এভাবেই সে আপনার রোগ জীবাণু ছড়ায় আল্লাহর কোরআনের এটাও আর একটা চ্যালেঞ্জ এটা বৈজ্ঞানিক চ্যালেঞ্জ বৈজ্ঞানিকরাও এখানে পরাজিত হল সো বাহান আল্লাহ আমরা এ সম্পর্কে আরও কথা বলবো সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের এই কথা শুনছেন আর আমাদের প্রোগ্রাম দেখছেন আমাদের সাথে মেহরবানি করে থাকবেন খানিকক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও দেখা হবে ইনশাআ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 सारा विश्व जनप्रिय होर मौलिक ज्ञान कल रे आठ टाय पुन सम्प्रचार सकाल सतंगी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 সালামু আলাইকুম রহমতুল খানিক্ষণের বিরতির পরে আবারও আপনাদেরকে শুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এই কোরআনকে নিয়ে আমরা কেন চিন্তা করি না আল্লাহ বলে তারা কেন কোরআন কে নিয়ে চিন্তা গবেষণা যদি আল্লাহ ছাড়া এই কোরআনটা আর অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এই কোরআনের মধ্যে তারা অনেক বৈপরীত্য দেখতে পারতো ইনকনসিস্টেন্সি তারা এখানে দেখতে পেত অনেক কিছু কনসিস্টেন্ট হতো না কিন্তু কোরআন যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই এখানে কোনো বইপীত্ব নেই কোনো এদিক সেদিক নাই এখানে কোনো কম্বিনেশনের কোনো অভাব নাই সব কিছু কম্বাইন্ড টুগেদার সব কিছু ওয়েল কানেক্টেড আর ঠিক এভাবেই আল্লাহ সুহানের মধ্যে বলেছেন মানুষেরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কোরআন নিয়ে একটু ভাবে না কোরআন নিয়ে একটু সময় কাটায় না কোরআনের উপরে পন্ডারিং ওভার কি তারা করে না তাদের অন্তরের উপরে তালা লেগে আসে অন্তরে যদি তালা লেগে যায় তালা না খুললে তো আর চিন্তা ভাবনা আসবে না তালা না খুললে তো আর কোন কিছু ঢুকানো যাবে না রুমে যদি আপনি তালা লাগাই দেন তো রুমে ঢুকবেন কি করে ইউনিট দ্য কি জাস্ট ওপেন আপ দা লক দেন ইউ ক্যান গেট ইন আপনি যদি তালাই খোলেন তাহলেই না আপনি শুধুমাত্র এক্সেস পাবেন রুমে ঢুকতে পারবেন তা না হলে তো পারবেন না ঠিক একইভাবে আল্লাহ আলা নাকি অন্তরের উপরে তালা লেগে আছে দেখেন এই জন্য কোরআনের যত চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব নয় একটা সুরার চ্যালেঞ্জ হোক পুরো কোরআনের চ্যালেঞ্জ হোক দশটা সুরার চ্যালেঞ্জ হোক কি একটা আয়াতের চ্যালেঞ্জ হোক কোনো চ্যালেঞ্জই মানুষ গ্রহণ করতে পারবে না আল্লাহ সুফানা হাত আর একটা চ্যালেঞ্জ দেখেন এটা কোরআনের একটা সায়েন্টিফিক চ্যালেঞ্জ এবং বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে এত বড়ো জোর মনে করেন এখন থেকে একশো বছর আগেই প্রমাণিত হয়েছে অথচ কোরআন তো আসলো এখন তো ফোরটিন হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখেন কত আগেছি আমরা সুবহান আল্লাহ তাহলে এই যে চোদ্দশো একত্রিশ বছর হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ রসুলের হিজরত থেকে তাহলে এখন কেমন হলো হিজরত থেকে যদি এত সময় হয়ে যায় চোদ্দোশো বছরের বেশি সাড়ে চোদ্দশো বছর মানুষ এক বলবে সাড়ে চোদ্দশো বছরে সুবহান আল্লাহ আগে কোরআন নাজিল হল আর মানুষ হয়তো এই চ্যালেঞ্জ গ্রহণ করে বিষয়টাকে আবিষ্কার করলো একশো বছর আগে না হয় দুইশ বছর আগে না হয় তাদেরকে আমি জাহান্ন আগুনে ফেলবোলু হোম জুলু দন তাদেরকে জাহান নামে ফেলব জাহান নামে ফেলার পরে জাহান নামের আগুনে তাদের শরীরের চামড়া যখন পুড়ে যাবে চামড়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তখন তাদের শরীরে আবার নতুন চামড়া লাগাই দিব কেন আল্লাহ নতুন চামড়া লাগাবেন নতুন স্কিন আল্লাহ কেন দিবেন যাতে করে তারা আজাবের স্বাদ ভোগ করতে পারে আল্লাহ জির নামি নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামি দিও না জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তুমি ফেলো না আমার ভাই বোনরা যারা এই প্রোগ্রাম দেখছেন আল্লাহর কাছে দোয়া করেন से कान्नि जहान नाम जहां सहयोग जहां अल्लाह तला जहां नामी कथा अल्लाह ए चामा पुड़े शेष हो जाए तक तर नतन चामा लागाना क्यों नतून चमड़ा लगाना আপনারা যারা বুদ্ধিমান বিচক্ষণ যারা মেডিকেল সাইন্টিস্ট এম ডাক্তার আছেন অথবা প্যারামেডিক্স আছেন, অথবা নার্স আছেন অথবা আপনার মেডিকেল প্রফেশনে মোটামুটি নলেজ আছে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে বলেন দেখি মানুষের শরীরে পঞ্চ ইন্দ্রিয় যে আমাদের আছে এর মধ্যে কোন অঙ্গ দিয়ে কোন অর্গান দিয়ে মানুষ হিট অথবা কোল্ড হট অথবা কোল্ড এটা মানুষ বোঝে কোনটা দিয়ে গরম অথবা ঠান্ডা শরীরের কোন অঙ্গ দিয়ে বোঝা যায় আপনারা যারা বুদ্ধিমান বিচক্ষণ সবাই কোশ্চেনে যাওয়ায় বললেন এটা হলো মানুষের স্কিন মানুষের চামড়া এই যে চামড়া মানুষের স্কিন এই চামড়া কত আমরা দরদ করি আমরা এখানে ক্রিম লাগাই ব্যাসেলিন লাগাই আমরা আরও কত ধরনের স্নোপ দেয় আমরা মেকআপ দেই টেলিভিশনে আসলে তো আরও কত দেয়া লাগে মেকআপ একের পরে এক দিতেই থাকা লাগে এত কত আদর যত্ন করি আমরা হ্যাঁ এই স্কিন হলো আমাদের সেই অর্গ্যান সেই অঙ্গ যেটা দিয়ে মানুষ গরম অথবা ঠান্ডা অনুভব করে এখন যদি এমন হয় মনে করেন কোরবানির দিন গরু যখন আমরা জবাই করি ছাগল জবাই করি এরপরে আমরা চামড়া খুলে ফেলি যদি মানুষের চামড়া খুলে ফেলা হয় শরীর থেকে এবং মানুষ যদি জীবিত থাকে কারণ পুরো চামড়া খুলে ফেলে তো মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশ যদি কেউ জীবিত থাকে এবং চামড়া খুলে ফেলে কোনো মানুষকে যদি আগুনের মধ্যে ফেলা হয় তাহলে আগুনের গরম সে বুঝতে পারবে না কারণ চামড়া নাই আবার এমন যদি হয় কাউকে চামড়া খুলে যদি ফ্রিজার আমাদের অনেকে ডিপ ফ্রিজ আমরা আলাদা করে কিনি ডিপ ফ্রিজের মধ্যে অথবা বরফের মধ্যে যদি চামড়া খুলে কাউকে রেখে দেওয়া হয় তাহলে সে ঠান্ডাও ভোগ করবে এটা বৈজ্ঞানিকায় ব্যাপারে তারা পরিপূর্ণভাবে তারা একমত হয়েছেন যে হ্যাঁ এই কথা ঠিক ঠান্ডা অনুভব তারা করবে না তাহলে আল্লাহ সুবাহ বললেন যে জাহান্নামিদের আজাব যাতে করে বেশি হয় বেশি আজাব জাহান্নামীদেরকে দেওয়ার জন্য আল্লাহ সুবাহ যে ব্যবস্থা করবেন সেটা হলো তাদের চামড়া যখন পুড়ে যাবে আল্লাহ সুহানা হুয়া তালা নতুন চামড়া লাগাই দিবেন কেন যাতে করে তারা আজাবের সাদ ভোগ করতে পারে আল্লাহ যদিও ঠান্ডা গরম কি দিয়ে বোঝা যায় এটা এভাবে আল্লাহ বলেন নাই কারণ কোরআনটা তো এটা নট বুক অফ সায়েন্স যেমন আমাদের ডক্টর জাকির নায়েক ভাই বলে থাকেন যে কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স বরং এটা হলো বুক অফ সায়েন্স এস আই জি এন এস এটা হলো বুক অব আয়াত এ কথা বলে থাকেন হ্যাঁ কথা ঠিক এটা বিজ্ঞানের বই না এটা আয়াতের বই এটা সায়েন্স নট সায়েন্স এরপরও দেখেন আল্লাহ আল্লাহতালা হৃদায়তের জন্য কিতাব দিয়েছেন যেখানে আজাবের কথা বলছেন এই আজাব কিভাবে বেশি হবে কারণ সেখান থেকেই এই থিওরিটা পাওয়া গেল যে মানুষ শরীরের কোন অঙ্গ দিয়ে কোন অঙ্গ দিয়ে ঠান্ডা অথবা গরম অনুভব করবে সেই থিওরিটা আমরা এখান থেকে পেলাম এইটাও কোরআনের একটা বৈজ্ঞানিক চ্যালেঞ্জ ইটস সাইন্টিফিক মিরাকল ইটস সাইন্টিফিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আল্লাহ সুফান হওয়া তাহলে মানুষকে দিয়েছেন এবং মানুষ এটা আবিষ্কার করে তার আল্লাহকে বলেছেন আল্লাহ তোমার জন্য আমরা চেষ্টা করি দুই ধরনের সায়েন্স আছে দুই ধরনের আয়াত আছে একটা হলো থিওরি আর একটা হলো প্রাকটিক্যাল প্রাকটিক্যালটা হল পুরো পৃথিবীর যা কিছু এক্সিস্টেন্স আছে आसमान और जमीन मानूष थिरी हलो आल्ला कुरानियोरि थियोर मध्य जाता जी वास्तव जीवन एक्सपिरियंस एक्सपेरिमेंटर सी मिले जाए बुझे बुक कुर पक्षे पृथिवीटाओिक तार्खे কাজে এই কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে এই দুনিয়াটাকেও আল্লাহ সোভান সৃষ্টি করেছেন সোভান আল্লাহ সম্মানিত ভাই বোনেরা দুনিয়ার যে যে জায়গা থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দেখুন তাহলে আল্লাহ আল্লাহতালা কোরআনের যে চ্যালেঞ্জ দিয়েছিলেন এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই কেয়ামত পর্যন্ত তারা পারবে না আসুন এই চ্যালেঞ্জ যের মাধ্যমে আমরা যা শিখলাম এর মধ্য দিয়ে আমরা আমাদের ইমানকে বাড়াই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত उत्तम चरित्र भाजपा शिक्षा समूह की मुसलिम देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथे धारावाहिक दर्शम সকাল বাংলায় ম্যারেজ ও ডিভোর্সাম রুলিংশন ও প্রবলেম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 देखुन और देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है